আয়সার আদেলাহ তালান্না হতে বর্ণিত তিনি বলেন আমি নাবী সাল্লা সাল্লামকে সালাতের ভেতর মানুষের এদিক ওদিক তাকানোর বিষয় জিজ্ঞেস করলাম তিনি বললেন তা হলো শয়তানের এক ধরনের ছিনতাই যা সে তোমাদের একজনের সালাত হতে ছিনিয়ে নেয়